নির্দিষ্ট সময়ের জন্য এদা আয়ান্ত বেদাই নিন এলা আজালিম মোসাম্মান নির্দিষ্ট সময়ের জন্য বন্ধু করেন কিন্তু বলে দেন যে ভাই আপনি কতদিনের জন্য আমার কাছে টাকাটা নিচ্ছেন এক বছর ছয় মাস আর তার সাথে আল্লাহ বলছেন লিখিত রাখো সন্ন্যত হচ্ছে লিখে নেওয়া হচ্ছে লিখে আর নির্দিষ্ট সময়ের জন্য এই নির্দিষ্ট সময় এক বছর বা দুই বছর রয়েছে এর মধ্যে জাকাত আপনাকে দিতে হবে যেহেতু আপনি নির্দিষ্ট সময় জন্য তাকে টাকাটা দিয়ে রেখেছেন আমানত আপনার মালিকানাটি মনে করতে হবে রয়েছে আপনার হাত ছাড়া হয়ে যায়নি টাকা আপনি এতদিনের জন্য স্বেচ্ছায় দিয়ে রেখেছেন ততদিন আপনাকে জাকাত চালিয়ে যেতে হবে ওইটি আপনার পয়সা যখন দেখলেন এক বছর বা দুই বছরের জন্য টাকা ধার দিয়েছিলাম তিন বছর আচ্ছা তখন জাকাত তার উপর যে টাকা নিয়ে এনেছে তখন আর আপনার হাতে নেই টাকা সময় পার হয়ে চলে গেছে তখন ওই ব্যক্তিকে জাকা দিতে হবে যে ব্যক্তি টাকা আপনার কাছ থেকে করজ নিয়েছে বা ধার নিয়েছে হম না জালেম। তাকে অপমান করা যায় ভরা মজলি গলায় গামছা দেওয়া যায় টাকা দাও যাইজ রাস্তায় ধরে নিলেন না রকম ভাবে না হ্যাঁ এতটুকু যাইজ আছে লাঞ্ছিত করা সমাজের সামনে আপনি এমনি তাকে লাঞ্ছিত করবেন এই টাকাটা দাও না কেন যেহেতু নির্দিষ্ট বাণিজ্য করছে ভালো ভালো কাপড় চুপড় পড়ছে আর আমার টাকাটা দিচ্ছে না হ্যাঁ ভিসা কিনছে আর পাঠাচ্ছে আমার টাকাটা দিচ্ছে না তখন তাকে ভরা ম যে দু চার দশজন বিশ জন মুসলমান ভাইরা রয়েছে মানুষ রয়েছে তার সামনে সালিশ বসিয়ে দেন অপমান করেন তাকে হ্যাঁ তারপরে তাকে কথাও বলা যাবে কিছু শাসন কথাবার্তা বলা যাবে মাথা কামার জন্য আপনি না বিচার করে করে তাহলে। আর করবেন কিছু কামাই দেয় তখন কি হবে আপনাকে যদি নিজের হাতে বিচার নেওয়া জানে বিচার নিজে করবেন না বাকি কথা হচ্ছে যে উচ্চপাচ্য কথা বলা যাবে হ্যাঁ তুমি বেইমান আমারও তার নয় তুমি এইরকম তুমি খেয়ালত করো টাকা পয়সা নিজে নির্দিষ্ট সময়ের জন্য দিচ্ছ না তোমার সবকিছু করতে পারছো কথা বুঝতে পারছেন এই ধরনের কিছু ইয়ের লো ইহু অকুবাত কিছু পানিশমেন্ট দাও তাকে অথবা তাকে এই ধরনের কিছু কথাবার্তা বলা বা ধরে নিলেন তাকে টাকা দিয়ে উঠো এখান থেকে পেয়ে গেছে না দেখাই করছে না ধরে নিল এক করে টাকা দাও দিয়ে উঠো লোকজন জমা হয়ে গেলো সবার সামনে সে লাঞ্ছিত হয়ে গেল জায়েজ যে ব্যক্তি সচ্ছল অথচ টাকা দিচ্ছে না আপনাকে তারপরেও যদি না দেয় তাহলে সবকিছু নিজের হাতে নিয়েন না পরকালের জন্য কিছু রাখেন আখেরাতের জন্য কিছু রাখেন আখেরাতে পাবেন আপনি হ্যাঁ আপনি তো একজন মমেন বিশ্বাস আছে আল্লাহর কাছে পাবো সবকিছুই দুনিয়াতে পেয়ে যাব না নাও পেতে পারেন মনে করেন তখন এই টাকাটা যদি আমার হাত দিয়ে কোথাও চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় হারিয়ে যেত হয়তো না যাকে এই লোকটি আত্মসাত করলো করলো কালকে আমাকে পাব কালকে আমাকে ওর নেকি থেকে আপনাকে আল্লাহ দেবে ওর কেটে আল্লাহ দেবেন আপনি টাকার জন্য বা আপনার হকের জন্য নেওয়া হবে হম